মুসলিউদ্দিন আবু ওমর দানো আছেন शेख আব্দুর রাজ্জাক বিন ইসু এবং আমার বামে রয়েছেন शेख ইউসুফ আব্দুল Majid এবং আমার 오른 পাশে রয়েছেন शेख আমানুল্লাহ বিন اسماعিল المدানী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া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 সেই জান্নাতে গিয়েও তারা দম্পতি হিসাবে জীবন জীবনযাপন করবেন একজন মমিনের এটাই তার জীবনের কামনা এবং বাসনা এবং এ পর্যায়ে কোরআন আমাদেরকে উদ্বুদ্ধ করেছে অনুপ্রাণিত করেছে বৈবাহিক জীবনে যা মানুষকে ফাটল ধরাতে পারে যা এই সমর্ক সম্পর্কের অবনতি ঘটাতে পারে সেগুলো থেকে আমাদেরকে সতর্ক করা হয়েছে এই বৈবাহিক সম্পর্কের সুন্দর এবং সুখময় করা এটাকে শক্তিশালী এবং নিবিড় করা এবং সুখময় দাম্পত্য জীবন পরিচালনা করবার জন্য রসুলের কারিম সালিসের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন মহান রবাহ আলমিন ও আয়স রোহারুফ যে স্ত্রীদের প্রতি সুন্দর ন্যায়সঙ্গত ব্যবহার তোমরা করবে যাতে করে দাম্পত্য জীবন অটুট এবং সুন্দর থাকে কখনো কখনো দেখা যায় যে স্বামী তার স্ত্রীর কাছে কাঙ্ক্ষিত আচরণ পান না কাঙ্ক্ষিত দেখেছেন সেরকম যার ফলে ধীরে ধীরে ধুমাই হতে হতে এক পর্যায়ে এমন পর্যায়ে হয়ে যায় যে তাহা হায়াত যে এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন তার সঙ্গে জীবনযাপন করা এটা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 তখন নিজের বাড়িতে রেখেই বিছানা আলাদা করে দাও বিছানা আলাদা করে যদি কাজ হলো না তখন হালকা মার দাও মারের সময় মুখে মারা যাবে না বা এমন জায়গায় দাগ হয়ে যায় রাখার জন্য মারেও যদি কাজ না হয় সেক্ষেত্রে হাকা মামিন আহলেহা ও ছেলের পক্ষ থেকে একজন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 ছিস বৈঠকেও যদি কাজ না হয় এক তালাক দিবে তাও পবিত্র অবস্থায় ঋতু অবস্থায় তালাক দেওয়া চলবে না ঋতুপতি অবস্থায় যদি রাগান্বিত হয় তবুও অপেক্ষা করতে হবে পবিত্র হওয়া অবদান তারপরে এক তালাক দিবে অর্থাৎ আল্লাহতালা এখানে মানে সংসারটাকে বহাল রাখার জন্য সুযোগ দিয়েছেন যে একটা সংসার গড়ে উঠেছে তাকে এত তাড়াতাড়ি ভেঙে না ফেলে প্রথমে উপদেশ দেওয়া হোক তারপরে বিছান ভিন্ন করা হোক তার বলছেন যে আর তালাকুমাররা তান এক তালাক দিয়ে অপেক্ষা করো এক মাস দুই মাস তিন মাসের পূর্ব পর্যন্ত যদি দেখা যায় যে না পরস্পর আবার বুঝাবুঝিতে তাদের প্রতি আল্লাহ দয়া করেছেন তাদের অন্তর এ ব্যাপার অন্তরটা মিলে আল্লাহ বলছেন যে ঠিক আছে তিন মাস পর্যন্ত একটা নেওয়ার সুযোগ দাও ঘাটে ঘাটে তালাক আমি সে জানতে চাবো যে এই কি কি ত্রুটির জন্য উনি একটু করেছেন গিয়ে কি কি ত্রুটি সাধারণত তালাকের দিকে ধাবিত করতে পারে মৌলিক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 ভিন্নতা সৃষ্টি হয় আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালাম দর্শক ও শ্রোতা আমরা ছোট্ট একটি ব্রেকের পরে আবার আপনাদের সামনে সেই দিকে সংসার চলে যায় তার পিছনে যে সমস্ত কারণ সমূহা বিশ্বাসের দিক থেকে যদি বৈপরীত্য দেখা দেয় তো সেক্ষেত্রেও সংসার টিকতে পারে না যদি স্ত্রীর দিয়ে যদি স্বামী তার বা কামনা বাসনা পূর্ণ করতে না পারে কাঙ্ক্ষিত চরিত্র তার থেকে না পান এবং চেষ্টা করে ওয়াজ করা হয়েছে হয়েছে তারপরে হন তাকে ত্যাগ করার কথা বলা হয়েছে স্ত্রীকে এটা তার মানস তার থেকে একটা সাইকোলজিক্যাল একটা তার উপরে প্রেশার সৃষ্টি করবেন ক্ষেত্রে দেখা যায় যে স্বামী নিজেই তাকে ত্যাগ করে থাকতে পারেন না এটাও তো হতে পারে যে ত্যাগ করার বিষয়টা হয়তো বেশিক্ষণ চলবে না কারণ ত্যাগ করার স্বামীর জন্য এটা তো এটা আর একটা হয়ে যায় যাই হোক ত্যাগ করে ওয়াশ করে যখন নাকি কোনো কাজ হচ্ছে না সুফল বয়ে আনতেছে না তখন হয়তো ধীরে ধীরে সেটা যেতে পারে তালাকের দিকে যেতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রীর নৈতিক অধপতন নৈতিক ক্ষেত্রে তার যে অবক্ষয় যে পুরুষের সঙ্গে কথা বলা বাহিরে যাওয়া ঘরে স্বামীর জন্য সে শ্বাস করে না কিছু করে না কিন্তু বাইরে যাওয়ার সময় পরপুরুষের জন্য সে নিজেকে সুসজ্জিত করে করে লঙ্ঘ হয়ে রাস্তা রাস্তা ঘুরা ফেরা করে ধরনের স্ত্রীর আচরণ একজন স্বামী সহ্য করে নিতে পারে না যে তার স্ত্রী পরপুরুষের নিজে কথা বলবে ঘোরাফেরা করুক রাস্তা রাস্তায় তো এইটাও পরক্রিয়া প্রেম আমি আমেরিকাতে ছিলাম সেখানে বদলোক স্ত্রী কে নিয়ে গিয়ে আল্লাহকে ধন্যবাদ দিয়েছেন যে স্ত্রীকেও আমেরিকা আনবার সুযোগ পেয়েছি তারপর তাকে আবার কাজেও দিয়েছেন কিছুদিন পর বাচ্চা হয়েছে হসপিটালে খবর আসছে যে তার ছেলে পুত্র ছেলে হয়েছে আনন্দিত চিত্তে বাচ্চাকে ইস্তেকাল করবার জন্য তিনি গিয়েছেন যে দেখেন বাচ্চার কোকরানো চুল কালো আর বাচ্চাও একেবারে কাকের মতো কালো তিনি সরাসরি বলে ফেললেন যে এটা স্ত্রী আমার কিন্তু বাচ্চা আমার না কোনো আফ্রিকান কোনো আফ্রিকানের সঙ্গে হয়তো তার পরিচয় হয়ে গিয়েছে সেখানে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ডিভোর্স হয়ে গেল তাৎক্ষণিক তালাক হয়ে গেল কারণ স্ত্রী যা করেছেন তার প্রমাণ প্রমাণে বহন সেখানে তার তালাক অধিকার আছে মেয়েদেরও তো অধিকার থাকতে পারে কি কি কারণে মেয়েরা তালাক এবং সে তালাক টা কি ধরনের মেয়েরা তালাকের তালাক দেওয়ার অধিকার রাখে না মেয়েরা তালাক চাইতে পারে স্বামীর কাছে যেটাকে বলে হয় খোলা কোন স্বামীকে যদি তার পছন্দ না হয় সে তার সমুদায় মহরাদি আদি ফেরত দিয়ে সে বলবে যে আমাকে ছেড়ে দাও এক্ষেত্রে তালাক হবে এবং এক তহুর ইদ্যত হবে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে সেটা হলো যে স্বামী যদি তাকে না ছাড়ে তাকে নির্যাতন করে স্বামী ছাড়তে যদি নারাজ হয় সেক্ষেত্রে ইসলামী শরীয়তের যিনি আদালতের দায়িত্বশীল হবেন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 আমি যদি তাকে পূর্ণ মূল্যায়ন করতে না পারি তাহলে তো আমার পরকাল হারাবে অতএব আমি চাচ্ছি এই স্বামী ত্যাগ করা তখন রসুল সাল্লি সাল্লাম বললেন যে তাহলে তোমাকে মোহর ফেরত দিতে হবে তো মহিলা উত্তরে বলল যে মোহর দিব যদি আরো কিছু প্রয়োজনে লাগে সেটাও আমি দিব তখন আল্লাহ রসুল তার স্বামীকে দেখে বললেন যে তোমার স্ত্রীকে এক তালাক দাও এবং তার জন্য আল্লাহ রসুল বললেন যে খোলা তালা খোলা এক তালাক আর তার ইদালা আমি যেটা প্রশ্ন করতে চাচ্ছি সেটা অনেকেই করে কি গন্ডগোল লাগলো একেবারে একটা চাইয়াই কিংবা কারোর সাথে অন্য বেশি একটা পাঠাই দিয়ে আগে একজনকে কে বিয়ে স্বামী হিসাবে গ্রহণ করে নেই এটা কতটুকু বৈধ জি এটা বৈধ নয় বলে যে যদি। তার স্বামীকে ত্যাগ করে যে স্বামীর মানুষ এরকম যদি হয় তাহলে আল্লাহ রসুল তারপরে অভিশাপ করেছেন এবং বলেছেন এমন নারী জান্নাত পাবে না এরকম কঠোর ভাষা আল্লাহ রসুল উল্লেখ করেছেন তির্মিজিবর্ণী প্রশ্ন কিন্তু পালন না করলে এখন তার পেটের ভিতরে যদি আগের স্বামীর যদি কোনো কিছু থেকে থাকে এবার দ্বিতীয় স্বামী সাথে মেলামেশা করলো তো এভাবে তো তাহলে সন্তানের পিতৃ পরিচয় হারাবে দুটা অংশ একটা হলো যে আহ যেটা বলছিলাম যে কোনো স্ত্রী কোনো একজন স্বামীর কাছ থেকে এমনিতেই ছুটে যাওয়া তার জন্য এ কাজ হচ্ছে চলে আসে এটা হচ্ছে তার অভিশপ্ত কাজ আল্লাহ তার প্রতি রহমত করবেন না তার জন্য জাহান নামের কথা উল্লেখ করেছেন তারপরেও বলা হচ্ছে যে কোনো স্ত্রী যদি তার স্বামী থেকে এইভাবে তা খোলা তালাক নিতে চাই কোথাও বিবাহ এখনই হয়ে গেছে বা একদিন পরে হবে এটা কোনো নারীর জন্য জায়জ নয় একজন নারী দায়িত্বশীল অপেক্ষা করতে হবে এর পরে সে অন্যত্র বিভব বুঝতে পারে এর বিকল্প নেই আমি জানতে চাবো সে কিছু কাছে মেয়েদেরকে সরাসরি তালাক অধিকার কেন দেওয়া হয়নি এর হ্যাকমতটা কি একমত্রো হচ্ছে যে মেয়েরা এক হচ্ছে একমত যে স্বামীরা বিয়ে করেছেন এই জন্য দিয়েছেন এবং তারা আরো আনুসঙ্গিক বিভিন্ন কিছু দিয়েছেন এবং বাচ্চা কাচ্চা হবে ভবিষ্যৎ রকম একটা পরিকল্পনা নিয়ে জীবন যে বহু টাকা পয়সা ব্যয় করে তারপরে একটা বিয়ে করেছেন এখন যদি তালাকের ক্ষমতাটা স্ত্রী কে এখনই দিয়ে দেওয়া হয় আর তার যদি স্বামী পছন্দ না হয় বা যে কোনো কারণে সে এখন যেতে চান তাহলে তার তার আর কোনো এমনকি সে যদি বড় ধরনের মোহর পায় আর তারপরে আরো জিনিসপত্র পায় তো সে বলবে তার কোনো প্রক্রিয়া প্রেম থাকে বা অন্য কোনো পরিকল্পনা থাকে পরের দিনই সে বলবে যে আমি তোমাকে তালাক দিলাম আর আমি চলে গেলাম বা একবার বাসায় যে আর ফিরবে না যে তোমাকে আমি আই হ্যাভ ডিভোর্স ডিউ আমি তোমাকে তালাক দিয়েছি সমাজ নিজেদেরকে যারা ভাবেন যে পুরুষের যেরকম তালাক দেওয়ার অধিকার আছে মেয়েদেরকে সরাসরি কেন দেওয়া হলো না নারীদের উপর জুলুম ওনারা এক আলোচনায় নিজেরা যেন মত বিভোর হয়ে পড়েন আমি বলি যে ভাই তুমি তারা তালাক নেবে কিন্তু বুঝে সুজে। কেন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তারা হলে তালাকের পরে তারা আবার মিলতে চায় সংসার ফিরে পেতে চায় আপনাদের খুব সস্তা অধিকারের চিৎকার করছেন কোনদিন কোর্ট করতে পারে না কোর্ট ভাঙতে পারে কোর্ট কোনদিন জোড়া দিতে পারে না আর জোড়া দিলেও মনের মধ্যে যদি জোড়া না থাকে কোর্ট কয়দিন জোড়াতে দিবে কিন্তু ইসলাম হলো পূর্ণাঙ্গ বিধি সাইকোলজিক্যাল তারপর এখানে একটা প্রশ্ন অন্য করে নেওয়ার জন্য কোন একজন অভিভাবক ছাড়া বা কোনো গ্রামের সর্দার ছাড়া একা একা এটা করতে পারবে না যেরকম আল্লাহন বলেছিলেন জি যেমন পরামর্শ সুন্দর বিধান যারা গার্জেন ছাড়া নিজেরা প্রেম করে বেশি বেশি ওদেরকে বেশি তালাক হচ্ছে কেন তারা নিজেদের জীবনটাকে আগেই অবিশ্বস্ত করে তুলেছেন তারা জানেন না তাদের বিয়া কোথায় হবে তাক কোথায় আছে নিষেধ করেছে আর ও বেচারি মনে মনে ভেবেছে যে বোধহয় স্বামী কোথায় রাতে পর কি করছে কাজে ইসলাম যে ব্যবস্থাপনা দিয়েছে বিবাহের আগে সাত জায়গায় প্রেম করা ছেলের মেয়ের অবৈধ নিষেধ করেছে এই জন্যই পরবর্তী সংসারে টানা পড়ার চেষ্টা হবে এবং এটা হারাম করেছে পর্দার ব্যবস্থাকে যেন জরুরি করে দিয়েছে অবৈধ প্রেম যাতে নানান করেছে তালাক যদি হয় বাধ্য হয়ে তিন মাসে তিন তালাকি তালাকালাক্তির তালাক দিতে হবে মেয়েরা তালাক দিতে চায় অনেক চিন্তা ভাবনা করে তালাক চাবে গার্জেনরা মিলে স্বামীর পক্ষে তালাক আসবে অনেক কিছু বোঝার ব্যাপার আছে শুধুমাত্র অধিকার অধিকার বলে চিৎকার করে কোনো ধরনের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 क्त कर सकल धीरे स्थिर भावे इसलमिक विधि विधान मेने चल रहरा आज के मतलब विदाय इनशाला पर आज देखा वरहमत वबरकत